মানে কিছু মানুষই হতে পারে সবাই হতে পারবে না জি সুন্দর একটা কথা বলছেন আমাদের সমাজে অলি বিষয়ক অসংখ্য বিভ্রান্তি ওলি ওলি কারা বলেন দেখি কারা নম্বর দুইটা মিলে একশো নম্বর সুরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত আল্লাহ রব আলিন বলেন আউলিয়া আল্লাহি আমি আল্লাহ যারা তাদের কোনো ভয় নাই কোন চিন্তা নাই ঠিক কথা আল্লাহ রয় নাই এরপরে রবহিন বলছেন আল্লাহ দিন আছে বলেন দেখি কি জিরো জিরো হইলে তো আপনি মমিনে না আপনি আমি মমিন তো নাকি নাকি মমিনও বলতে পারবেন না অবশ্যই মুমিন তো যদি মুমিন হয় তো মুমিনের পঞ্চাশ পঞ্চাশের মধ্যে তো মিনিমাম তাকোয়ারও তো কিছু জিনিস আছে ধরুন দুটার মধ্যে পঞ্চাশ দুটা মিলে তো আছে মিনিমাম এই দুটা সাবজেক্টে যার যত বেশি যোগ্যতা তিনি তত বড় আল্লাহর এই দুটা সাবজেক্টের যত বেশি নাম্বার পাওয়া যায় তত বড় আল্লাহর সমস্ত সমস্ত এবং আল্লাহ বলছেন আল্লাহু আল্লাহ হইলেন ইমানদারদের ওলি তাহলে আপনারাই ওলি কয়জন আছেন আল্লাহর দেখি ও আল্লাহ আল্লাহ কয় আমার ওলি কয় না আমি ওলি না আল্লাহ বলতেছেন এই ওয়াজ মাহাবিলে যতজন বসিয়েছে সবাই আমার ওলি। আর ওলিরা কয় কি কয় না না খবরদার খবরদার আমি কিন্তু আল্লাহর অলি না ওলি সম্পর্কে শীতের মধ্যে এত রাত্রে এখানে বসে সে আমাদের বন্ধুর কথা শোনার জন্য কি বলেন বন্ধুত্ব না থাকলে যদি বলতাম শুনেন এখানে সবাই বসে থাকবেন রাত পর্যন্ত একজনের পাঁচ টাকা করে দেবো বসে থাকতেন কেন ওই বন্ধুকে ভালোবাসেন আল্লাহ রব আল কে বন্ধুত্ব করেছেন ওই বন্ধুর কথা শোনার জন্য বসে রেছেন তো বন্ধুত্ব আছে বলেই তুই ম্যানছেন তা এখন আবার বন্ধুত্ব নাই। আল্লাহ বলতেছেন আল্লাহ আলিউল্লা দিন ইমান আমানু। না সবাই আল্লাহর অলি এজন্য এটা নিশ্চিত বলবেন যে আমি আল্লাহর অলি তাহলে আল্লাহর অলি কয়জন আছেন আলহামদুলিল্লা পুরা ময়দান আল্লাহর হয়ে গেছে আচ্ছা এবার বলেন দুইটা সাবজেক্টে আল্লাহর বলছি না একটা হইলো ইমান আর একটা হইলো আচ্ছা ইমান থাকে কোন জায়গায় ইমানের জায়গাটা কোথায় ইমানটা থাকে কোথায় কলব ভিতরে না ওবাই সবচেয়ে বড় ইমানদার হয়তো তার বাহ্যিক ভাবে কি কোনো কিছু সমস্যা ছিল তাহলে ইমান থাকে কোথায় ভিতরে আচ্ছা তাকওয়া থাকে কোথায় তাকওয়া কোথায় থাকে ইারা করে বলতেছেন এখানে কানে এখানে এখানে উপরে থাকে না তাকুয়াও ভিতরে থাকে তাহলে ইমান গোপনীয় জিনিস তা গোপনীয় জিনিস দুইটাই গোপনীয় জিনিস এটা আরেকজন ভিতরের খবর জানেন এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে দেখা এটা একমাত্র আল্লাহ রব আলিন জানেন ইমানের খবর আর তাকোয়ার খবর সুতরাং একজন মানুষকে আল্লাহর অলি ঘোষণা দেওয়ার অধিকার এই জন্য আমার বাড়িরা এবং বোনেরা দেখেন এই ভারতীয় উপমহাদেশে শুধু আল্লাহ সব কোথায় বাস লাইনের বিশ্ব রোড এর পাশে পাশে কারণ হইল ওই রেল লাইনের পাশে হইলে ট্রেন দাঁড়ায় না সব জায়গায় কিন্তু বিশ্ব রোডের পাশে হইলে বাস দাঁড়ায় কিন্তু পুরো আরব দুনিয়া আরব বিশ্ব ঘুরে দেখেন কয়জন আল্লাহর খুঁজে পাবেন, আরব দেশ ঘুরে পাইবেন কয়জন পাইবেন ওই দেশে। সব কারখানা এই ওই দেশের ভাইয়েরা কোরআন সন্না বুঝেন দিন বুঝেন এজন্য জন্য গায়েবের বিষয়ে কাউকে তারা অলি ঘোষণা দেন না কারণ এটা গায়েবী বিষয় এই তারা কাউকে অলি হিসাবে চিহ্নিত করেন না কিন্তু আমরা দিন বুঝি নাই বলে আমরা একজনের অলি ঘোষণা দিয়ে দিই